আবু হুরাই রাহ হতে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর কাছে ঋণগ্রস্ত কোনো মৃত ব্যক্তিকে জানাজার সালাত আদায়ের জন্য আনা হলে তিনি জিজ্ঞেস করতেন সে কি ঋণ পরিশোধ করার মতো অতিরিক্ত কিছু রেখে গেছে যদি বলা হতো যে সে ঋণ পরিশোধ করার মতো সম্পদ রেখে গেছে তাহলে তিনি তার জানাজা পড়তেন অন্যথায় তিনি মুসলমানদের বলতেন তোমরা তোমাদের সাথের জানাজা পড়ো তারপর আল্লাহ যখন তাকে অনেক বিজয় দান করলেন তখন তিনি বললেন আমি মোমিনদের জন্য তাদের নিজেদের চেয়ে অধিক ঘনিষ্ঠতর কাজেই মোমিনদের কেউ ঋণ রেখে মারা গেলে তা পরিশোধ করার দায়িত্ব আমারই আর যে সম্পদ রেখে যাবে তা তার ওয়ারিশরা পাবে